সিয়াম সংক্রান্ত আমরা বিভিন্ন মাসলামসাইল আহকাম আলোচনা করে আসতেছি নিয়মিত আমর আবদুল্লাহিনা আমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লা সামাল যে সব সময় রোজা রাখে তার রোজাই না সমাল আবাদ বলতে এটাকে বলা হয় যে একাধারে রোজা রাখা প্রতিদিন রোজা রাখা এটা নিষেধ রয়েছে আল্লাহ নবী আলাই সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি আসি বলেন রসুল্লাহ আমি শক্তিশালী হৃষ্ট আমি দৈনিক রোজা রাখবো বললেন যে না দৈনিক রোজা রাখা যাবে না কারণ একটা মানুষ যদি দৈনিক রোজা রাখেন তাহলে তার প্রতিকে অন্যের কারোর কোনো হকটক নাই আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে বললেন তার স্বামী সম্পর্কে অভিযোগ করলেন বললেন যে আমার স্বামী প্রতিদিন রোজা রাখেন দিনের বেলা আর বেলা সারা রাত্রি ইবাদত করেন আল্লাহ নবী আলিস্লা তালাম ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন এমনটা করো কেন তো বললেন যে আমি পারি কয়না প্রতিদিন রোজা রাখো দিনের বেলা রাত্রিবেলা যদি তোমার স্ত্রীর হক নাই অবশ্যই হক রয়েছে তাহলে আল্লাহ নবী যিনি বেশি রোজা রাখতে চাইলেন তাকে বললেন যে দাউদ আলাইসালামের রোজা সবচেয়ে উত্তম রোজা একদিন রোজা রাখতেন একদিন রোজা ছাড়তেন একদিন রোজা আর রোজা না এইভাবে একদিন পর রোজা রাখা এটাই তুমি রাখো এটা বোখারি মুসলিমের হাদিস মুসলিম শরীফ আবু কাদা থেকে বর্ণিত হয়েছে লা আফতার সে কি করলো রোজাও রাখলো না ইফতারিও করলো না অর্থাৎ বুঝা চেয়েছেন যে ধারাবাহিক রোজা রাখা ধারাবাহিক এইভাবে রোজা রাখা নিষেধ একই ভাবে সৌম্য বিশাল যেটা আমাদের ইতিপূর্বে চলে গেছে যে রোজা রাখলেন সন্ধ্যাবেলা ইফতারি না খেয়ে আবার রোজা শুরু করে দিলেন ওটাকে বলা হয় সৌম্য একাধারে দুই রোজা মধ্যখানে ইফতারি না করে সেটাও শরীয়তে হারাম জায়জ নেই এটা আল্লাহ নবীর বৈশিষ্ট্য তার জন্য জায়জ ছিল সাহাবা ইকরাম তাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন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 কিছু বলতে গেলে আগে জেনে নিয়ে নাহলে তো আমাকে মিথ্যা বলবে করার ক্ষেত্রে আমরা আগে জানি শিখি তারপরে করি কিন্তু দিনের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা অভ্যাস আছে না জেনেও মাসা বড় বড়ো বড়ো ফতোয়া দেন অনেকে না জেনেও উল্টাপাল্টা অনেকে কিছু করেন এটা আমাদের মোটেই উচিত নয় আল্লাহর নবী আলসালাম দিনের ক্ষেত্রে কিছু তার পক্ষ থেকে বানিয়ে বলা আল্লাহ তাকে অনুমতি দেন নাই তাহলে আমরা কেউ কিছু করব বলবো এটা তো কখনোই হতে পারে না আল্লাহ নবীর কাছে ওহি যতক্ষণ না আসতো ততক্ষণ তিনি কিছুই বলতেন না তাই দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে নীতিমালায় রাগো বলেছিলাম করা যাবে না করতে হলে কোরআন সন্ন্যার দলিল লাগবে এবাদত বাদ দিয়ে যত কিছু লেনদেন নেওয়া দাওয়া খাওয়া বিয়ে শাদি এর মূল হলো চলবে না চালাতে হইলে দলিল লাগবে তাহলে এবাদতের মূল চলবে না চালাতে হলে দলিল লাগবে যত কিছু আছে সবই চলবে না চালাতে হলে দর্শক শ্রোতা দেখবেন ইনশাল এবার সিয়ামের সঙ্গে এতে কাপ এবং ক্যামেরামাদান রমজানের ক্যাম লাইল তাহা বা তারাবি আদায় করা আর এতেকাফ করার বিষয়ে রমজানের সঙ্গে যেহেতু সম্পৃক্ত এখানে আমাদের অধ্যায় বেধা হয়েছে বা বল এতেকাফ ও কেয়ামের মাদান এতেকাফের অধ্যায় এবং রমজানের রমজানেরামরাতারাবি বা কেয়ামাল বা তাহাজ পড়ি সে বিষয় এতেকাপ বলা হয় নিজে কি কোনো জায়গাতে আবদ্ধ করে দেওয়া ইসলামের পরিভাষায় এতে কাপ বলা হয় যে কোনো মসজিদ ঘরে বিশেষ করে রমজান মাসে যেটা এতেকাফ শেষ দশকে পুরো দশ দিন বা দিন বা তিন দিন করতে পারে তবু তো হল শেষ দশ দিন পুরোটা এক মসজিদে নিজেকে আবদ্ধ করে দেওয়া প্রমাণ করা আল্লাহ সারা বছরই তো আমি দুনিয়ার জন্য ছুটেছি তোমার আখেরাতের জন্য আমি আজ এই রমজানের পবিত্র মাহে শেষ দশকের দিন রাত্রিগুলিতে আমি নিজেকে একেবারে মসজিদের মধ্যে আবদ্ধ করে দিলাম ছেলে মেয়ে বৌ বাচ্চা দুনিয়ার ব্যবসা বাণিজ্য কর্তৃত্ব নেতৃত্ব সব কিছুকে ত্যাগ করলাম আমি তোমাকে পেতে চাই আমি আখরাতের বান্দা হতে চাই আমার শুধু দুনিয়ার সঙ্গে আখেরাতও চাই এটা প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন রমজানের শেষ দশ দিনে এতেকাফের একটি সুনত জারি করেছেন মোহাম্মদুর রাসুল্লাহ তিনি নিজে করতেন তার সঙ্গে তার স্ত্রীগুণ করতেন তার মৃত্যুর পরে সাহাবাইকলাম তার স্ত্রীগুণ এই এতেকাফ করতেন এটা একটা সুনত এটা যাদের সম্ভব শেষ দশ দিনে ছুটি আছে বা সময় আছে বা এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই এই শেষ দশ দিন আল্লাহকে পাওয়ার জন্যে লাইলাতুল কাদার পাওয়ার জন্যে যে রাত্রিটা এক হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস হলে বছর চার মাস হয় এর চেয়ে উত্তম তাহলে কত উত্তম আল্লাহ ভালো জানেন এটাকে পাওয়ার জন্য সচেষ্ট হওয়া বিহরের থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ইমান থাকতে হবে ইমান গর্বর হলে তো কোনো নেই বেমান যদি হাজারো ইবাজত করে আল্লাহর কাছে কবুল হবে না কারণ আল্লাহর যেখানে হিসাব নিকাশ হবে রেজিস্ট্রির খাতাতে তার রেজিস্ট্রেশনই হয় কোনো পরীক্ষার্থী বোর্ডে রেজিস্ট্রেশন না করে তার কি প্রবেশ পত্র আসবে আসবে না আল্লাহর খাতায় আগে নামটা লিখাতে হবে ইমানের সঙ্গে ও এতেসাব সবের জন্যে সব পাওয়ার আশায় যদি ইমান নিয়ে রমজান মাসির পুরো রমজান রোজা রাখে আল্লাহর নবী আহিসাল্লাম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 কাঠি রয়েছে তিরিশটা এই কাঠির মধ্যে বারুদ লাগাতে হবে আর বারুদ হলো রমজানের রোজা নামাজ রাত্রের নামাজ দান কোরআন রাজকার, যত এ বাদি হলো কি বারুদ ৩০টি কাঠি প্রথম দিনের কাঠিটা নিয়ে নেন রোজা রাখলেন কাঠিতে কি বারুদ লাগলো কোরআনতেলাওয়াত করেন যে কি রাজগার করলেন দানসৎকার করলেন যা কিছু করলেন বারুদ লেগে গেল সন্ধ্যাবেলা ঘষণ দেবেন আপনার দশ দিনের পাপ কি হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে তিরিশ দশে তিনশো হয়ে যাবে আরো এই যে সওয়ালের ছয়টা তিনশো ষাট দিনে জ্বালাই দেওয়া কি জ্বালাবো আমার যত পাপ পুঙ্কিলতা যত আমার ভিতরে অন্যায় অবিচার সবগুলিকে জ্বালিয়ে দিয়ে পরিষ্কার হয়ে যাওয়া এবং এ কথাও মনে রাখবেন যত ব্যাকটেরিয়া আছে জীবাণু আছে একে বিভিন্ন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 ফ্রান্স আমেরিকায় বানানো আল্লাহ যে গাড়ি বানালেন এই গাড়িটাও তো উল্টা পাল্টা ইউজ করলে ব্যবহার করলে এর নিয়ম নীতি এর তো সমস্যা হওয়ার কথা একটা দরকার তাই নাম হলো রমজানুল করিম এই ওয়ার্কশপে আপনার গাড়িটা আপনি পরিষ্কার করে নিন এই গাড়ির কোথায় কি করেছেন আপনি ভালোই জানেন এই গাড়ির ইঞ্জিনার আপনি নিজেই কোথায় কি করেছেন চকি দিয়ে কি সমস্যা করেছেন কান দিয়ে কী করেছেন মুখ দিয়ে কি করেছেন হাত দিয়ে কি করেছেন কোথায় যে ময়লা জমছে কোনটা যে নষ্ট হয়েছে নিজেই আমি ভালো জানি অত আপনি রমজান মাসের ওয়ার্কশপে গাড়িটাকে যদি পরিষ্কার করতে পারেন তাহলে হলো রমজান আপনার জন্যে আমার জন্যে সত্যিকারে এই রমজান রমজান হবে নইলে যাবে আসবে গাড়ি ওইভাবেই থেকে যাবে এই রমজান মানে যখন গাড়ি পরিষ্কার করা বললাম সিয়াম মানে কিন্তু বিনত থাকা আর মানে কি পরিষ্কার যখন হয়েছে গাড়িটা উল্টাপাল্টা চালিয়েছেন অক্সপেনে গিয়ে টাকা আপনার লস হয়েছে এরপরে গাড়িটা কিন্তু আবার ভালো করে চালার চিন্তাভাবনা করবেন আমরা ছোটটা একটা বিরতির পরে বাকি অংশ পূর্ণ করবো ততক্ষণ আপনার আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে দান সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামি প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে টায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও বিউটি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 सकाल साकुमारूर्व रमजान एक गाड़ी परिष्कार करते পরিষ্কার হয়ে গেলে একটা জামা কাপড় যখন ময়লা হয়ে যায় লন্ড্রিতে দিয়ে বা নিজে পরিষ্কার করে প্রথম যখন পরে তখন কিন্তু একটু সাবধানে বসে দেখে কোথাও ধুলা আছে কিনা একটু মুছে টুচে বসে আবার যখন ময়লা হয়ে যায় তখন কিন্তু আর কোনো ব্যাপারটাকে গুরুত্ব দেয় না তো গাড়ি যখন নতুন নতুন চালায় তখন গাড়িটা কিন্তু সাবধানে চালায় পুরাতন হয়ে যায় তখন আবার একটু ই হয়ে যায় যখন ডেমারেজ দিতে হয় আবার অক্সপের দিকে ঠিক করতে হয় তখন আবার একটু সাবধান হয় তো রমজানে যখন গাড়িটা পরিষ্কার হয়ে যায় আমাদের পাপ মুক্ত হয়ে যায় পাপগুলিকে আমরা বারুদ কি জেনেছি मैच फैक्टर की जेने जलाई दिल्ली गाड़ी जो परिष्ट हो गए कि उल्टो पल्टो रंग तरत मान उल्टा पल्टा एगारो मास चाली ची, एबार शिक्षा निले आगे सियाम मान कि बाह्य भाव खावा पान श्रीश अवस्था के माध्यम शिक्षा नवा जो प्रकार हराब अश्लील बेहया गुद्घ जो कि ट्रेनिंग তাহলে এর মাধ্যমে যখন আমি গাড়িটাকে এবার ব্রেক করে দেব। বিরত করে দেব আর উল্টা না তখন কিন্তু পরিষ্কার গাড়িটা চলতে থাকবে ভালো আর এই গাড়ি কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে আপনাকে জান্নাত পৌঁছাবে তাহলে গাড়ি কিন্তু মধ্যখানে বন্ধ হয়ে যাবে আর চলতে চাইবে না আল্লাহর পথে চলবে তখন শয়তানের পথে চলবে তখন জাহান্নামের পথে এই জন্য রমজান আমাদের জন্যে অত্যন্ত এক এই যে ওয়ার্কশপ এটা আমাদের উপকারী এখানে গাইটাকে আমাদের ধলাই করে হবে তাহলে রমজানের রোজা ইমান এবং সবের উদ্দেশ্যে যে পালন করবে সে ব্যক্তির পূর্বের গুনা সব হয়ে যাবে আল্লাহর নবী আলিস্লা শেষ দশ দিন প্রবেশ করত। প্রথম দশক দ্বিতীয় দশক শেষ শেষ দশক যখন চলে আসতো আল্লাহ আলীসাল্লাত তার কমরকে মজবুত করে বাঁধতেন কমরকে মজবুত করে বাঁধে কখন মানুষ যখন একটা কাজকে খুব আগ্রহ সহকারে এবং শক্ত করে করার জন্যে কমরে কিছু বাঁধলে গায়ে শক্তি পায়। তা আল্লাহর নবী কমর বাঁধতেন অর্থ কি এই শেষ দশ দিনকে জাগার জন্যে এ বাদত করার জন্যে রাত্রিতে তিনি মজবুত করে সংকল্প নিয়ে কাজ শুরু করতেন এ একটা অর্থ আর একটা অর্থ বলেছেন ওলামারাম মহাদেস নাম যে কমর বাঁধা মানে স্ত্রী মিলন থেকে দূরে থাকতেন কারণ এটা তো সারা বছরেই সম্ভব কিন্তু রমজানের এই মর্যাদাপূর্ণ রাত্রি তো আর সারা বছরে পাওয়া সম্ভব না আর এই জন্য আল্লাহর নবী আলিস্লা এতে কাপে বসে যেতেন আর এতে অবস্থায় নিঃসন্দেহে স্ত্রী সহবাস করা হারাম চলবে না কারণ করলে সেটা নষ্ট হয়ে যাবে তাই আল্লাহর নবী আলিসাম এর অর্থ হলো যেইভাবে সম্পূর্ণভাবে ফারেগ হয়ে যেতেন সম্পূর্ণভাবে এবাদত করার জন্যে দুনিয়ার সব কিছুকে বন্ধ করে দিতেন ওয়াহ ইয়া লাইলা রাত্রিগুলি তিনি জাগতেন ঘুমাতেন না লাইলাতুল কাদারকে পাওয়ার জন্যে আমার অনেক সময় দেখা যায় যে এই রাত্রি যখন লাইলাতুল কাদার রাত্রি আসে আজ দেখা যায় যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় খাওয়া দাওয়ার আবার কেউ আয়োজন করে কেউ অজসিহত করে কেউ আবার এই দিনের বিভিন্ন ধরনের কাজ করে থাকে عشر لیلۃ القدر ابواب الجنہ اے راتٹا اللہ نبی نے ہدیث من حرمن ليلة القدر فقد حرم الخير كله جي ليلة القدر سے বঞ্চিত ہو گیا وہ ব্যক্তি سمست کلاں سے বঞ্চিত ہو گیا بار ان ہدیثہ ہے اراگ ان فرگم انفو وہ ব্যক্তি ہلاک ہو جائے گا دھنس ہو جائے گا نا کر مٹی رسول بولیں من ادرا کر رمضان ثم لم یغفرلہ রমজান পেলো এরপরে নিষ্পাপ হতে পারলো না পাপের বোঝা নিয়েই থেকে গেল রমজান শেষ তারপরে তার পাপ আছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এত বড় বদয়া করেছেন তাদের জন্যে রমজান মাসের রোজা পেল মুসলমানদের জন্যে কে আল্লাহর নবী আলিসালাম বরং অন্য বর্ণা আছে জিবিরুল আমিন দোয়া করলেন আর আল্লাহর হাবি মোহাম্মদুরসুল্লাহ বললেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করো বদয়া করলেন কে জিবিরুল আমিন রোজাদারদের জন্য ওই রোজাদার যে রমজান পেয়ে গুনামাফ করতে পারলো না আর আমিন বললেন কে আল্লাহর নবী আলী সাল্লা সর্বশ্রেষ্ঠ ফেস্তা কেবিল আমিন তার তার দু মোস্তুদ্া আর রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মহাম্মদ রসুল্লাহ দুইজনে মেয়ে একজনে বদা করলেন একজন আমিন বললেন এমন রোজাদারদের জন্যে যারা রোজা পেলো কিন্তু রোজা থেকে উপকৃত হতে পারলো না প্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করতেছিলাম মায়িস ওয়াহি আলাই আল্লাহ নবী শেষ দর্শক পুরো রাত্রি জাগতেন আহলা একাই না বরং তার পরিবারের সবাইকে জাগাতেন জাগো এবার কেমন লাইল করো তলে নিজে এবং নিজের পরিবার জেগে এই রাত্রিকে পাওয়ার জন্য করতেন যার আগের পরের গুন আল্লাহ নবীর সব গুনা মাপ না তিনি মা আসুম না তিনি জানার সর্বপ্রথম উদ্বোধন করবেন না তিনি যদি লাইলাতুল কাদার পাওয়ার জন্য এত ব্যস্ত আর কষ্ট করেন তার পরিবারের সবাই জান্নাতি না আল্লাহ নবী আলী সাল্লা তাল্লামের পরিবারকে জাগাতেন তারা জান্নাতি সদস্য না সবাই তাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে না তো জান্নাতি মানুষরা যদি রমজানের শেষ দর্শকের এইভাবে ইবাদত করেন আমরা যারা গোনহার সাগরে ভেসে আছি জেনে না জেনে বুঝে না বুঝে কতই কিছু তো করেছি আমাদের এই শেষ দশকে কি করা উচিত এটা আমাদের দর্শক শ্রোতার একটু যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমাদের আলোচনা আজকে সার্থক হবে ইনশা আল্লাহ হাদিসম বোখারি মুসলিম বর্ণনা করেছেন وانه رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم اذا اراد ان يعتكف صلى الفجر ثم دخل معتكفا متفق عليه ما عائشه থেকে আর বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহর নবী আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইতিকাফ করার ইচ্ছা পোষণ করতেন আসলে রমজানের প্রথম 10 দিন করেছেন লাইলাতুল কদর পান করেছেন সেটাও পান দশকে তিনি পেয়েছেন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 এই জন্য কোন শাহবাজের থেকে সাতাইশ তারা তাই বলেছেন এই সঠিক মত হলো আল্লাহর বাকিগুলা পেতাম না তাই আল্লাহ রব আলম তার নবীকে ভুলিয়ে দিলেন এটাই ছিল হিকমত আর একদিন তো হবেই বাকি আর চার দিন জাগলে কারণ একদিনকে আপনি কাদা যখন এবাদতের মাধ্যমে জাগবেন পরিপূর্ণ কি হকাদা করতে পারবেন নম্বর তো কমও হতে পারে তো বাকি রাত্রিগুলা জেগে নাম্বারটা পূর্ণ হয়ে গেল কিভাবে আলমিন যাবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যে আমাদের যেটা ভালো চেয়েছেন সেটা আমাদের জন্য ভালো এবং কল্যাণ এবং মঙ্গল এটা রাখতে হবে তো মায় যখন আল্লাহর নবী এতেকাফ করার জন্য ইচ্ছা করতেন ফাজরা সাল্লা ফাজ আদাই করার পরে সুম্মাদ দাখালাম তার এতেকাফের নির্দিষ্ট জায়গা তিনি প্রবেশ করতেন আসলে নিয়ম হলো যিনি এতেকাফ করতে চাইবেন শেষ দশকে বিশ তারিখের রোজা শেষ হয়ে যাবে সূর্য ডুবে গেলে একুশ তারিখ শুরু হবে মাগরিবের সালাত ওই মসজিদে যেখানে করবেন বা যে কোনো জায়গা আদায় করে মাগরীবের পরে তিনি মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করার পরে তার নির্দিষ্ট যে সারাত্রি ইবাদত করবেন তাকে ঘুমে থাকবেন তার নির্দিষ্ট যে জায়গা যেখানে তিনি করবেন সেইখানে ফজলের সালাদ আদায় করে সেখানে তিনি অবস্থান করবেন এটা হলো নিয়ম আল্লাহর নবী অন্য হাদিসা আছে যে মাগরীবের সালাত পরেই তিনি শুরু করেছেন তবে তার এতেকাফের নির্দিষ্ট জায়গাতে ফজরের পরে তিনি ওখানে গিয়ে বসেছেন হাজিস আয়স বর্ণা করেন যে আল্লাহ নবী আলিসালাম শেষ দশকে রমজানের এতেকাফ করতেন এবং মৃত্যুর বছরে আল্লাহ নবী যে বছর দুনিয়া থেকে বিদায় নিলেন তিনি কিন্তু এতেকাফ করেছেন ২০ দিন কারণ তার আগের বছরে যে কোনো কারণে তিনি এতেকাফ করতে পারেন নাই তাই মৃত্যুর বছরে তিনি দুই দশক অর্থাৎ মধ্যের দশ আর শেষের দশ এতে কাপ করেছিলেন তবে নর্মাল যেটা তার এবাদতের নিয়ম ছিল শেষ দশ দিনে রমজান তিনি এতেকাফ করতেন হাত তা অল্লাহ জাজাল তিনি মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন সুম্মা আতাকফা আজহু মিম্বা আদি আর রাসুল সাহসালের মৃত্যুর পরে তার স্ত্রীগুণ এই মসজিদ নবীতে এতেকাফ করতেন তাহলে বোঝা গেল মহিলারাও এতে কাপ করতে পারেন তাদের যদি আলাদা সুব্যবস্থা থাকে কোনো ফেতনার আশঙ্কা না থাকে আজও আমাদের মসজিদগুলিতে মাবন্দের বন্ধের জন্য নামাজের অবস্থা নেওয়া বা সিস্টেম করা এটা জাহে রয়েছে যদি ফেতনা না থাকে শর্ত সাপেক্ষ যদি তারা যায় তারা তারা বিশ্রাত আদা করতে পারে তারাও এতে কাপ করতে পারে তবে এতে কাপের জন্য শর্ত আছে সেই শর্ত অনুযায়ী তারা করতে পারবেন এ হাজটি বোখারি মুসলিম থেকে বর্ণিত আমরা জানতে পারলাম আল্লাহনবী তার জীবনের প্রতিটি বছর নয় বছর তিন রোজা রেখেছেন নয় বছরে তিনি এতেকাফ করেছেন আর তার পরবর্তীতে তার সহধর্ম নিগণ তারা এতেকাফ চালু রেখেছেন আজও সেটা আমাদের জন্য সুন্নত ওয়ান হাকার ফিল্লা সিদ্দিকা আরো বর্ণনা করেন যে আল্লাহ নবী আলিসাল্লাম এতে কাপ অবস্থায় মসজিদে নবীর সাথেই হলো মা এসার ঘর আল্লাহনবী আহিসাল্লাম মসজিদে এতে কাপে বসতেন আল্লাহ নবীর মাথা আচরানোর যখন প্রয়োজন হতো স্মৃতি করা দরকার হতো তখন ওই মাথাটা জানালে দিয়ে মা ঘরে প্রবেশ করে দিতেন তার মা এসা রাদি আল্লাহ তালা আনাহা মাথার চুলগুলি আঁচড়িয়ে দিতেন তাহলে কেতে কাপ অবস্থায় যদি কোনো তার পাশেই বাসা হয় বা ইমাম সাহেবদের বাসা অনেক সময় মসজিদের সঙ্গে হয় তার স্ত্রী যদি তার মাথা আচরিয়ে দেয় জাহেজ রয়েছে প্রমাণ হচ্ছে না পেশাব পায়খানা গোসল খাওয়া দাওয়া মসজিদে সুব্যবস্থা না থাকে এই জন্য যদি বাড়িতে যায় আর সেটা বাড়িতে পরিজন মিটিয়ে আসে খাওয়ার ব্যবস্থা বা গোসল বা ইত্যাদি তাহলে জাহেজ আছে বলছেন পরিজন ছাড়া আল্লাহ নবী মুসজিদ থেকে ঘরে আসতেন না এদাকা না যখন তিনি এতেকাপ করতেন এটি বুখারি মুসলিমের হাদিস শব্দ বোখারের এর আমাদের কাছে প্রমাণিত হলো যে এতেকাপ অবস্থায় বাড়িতে যাওয়া প্রয়োজনে জাহাজ রয়েছে তবে ওখানে গিয়ে গল্প শুরু করবেন তা না পরিজন সেরে আবার চলে আসবেন এইভাবে বাথার চুল যদি আসি নাই স্ত্রীর কাছে সেটাও জাহেজ রয়েছে ওয়ান হাকা আলাতফ আল্লাহ ইয়াউদা মারিদান ولا يشهد جنازه ولا يمس سا امراه ولا يباشرها ولا يخرج لحاجه الا لما لا بد له منه عزه الله তাআলা বনি তো তুমি বলেন সুন্নত হলো ইতিকাফ অবস্থায় যেন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে না যাই কেউ ইতিকাফে বসেছে আত্মীয় স্বজনের মধ্যে কে অসুস্থ হয়েছে দেখতে যেতে পারবে না ولا يشهد جنازه এবং কোন জানাজার নামাজেও হাজির হতে পারবে না তবে যদি কেউ করে এখন হয়তো কেউ মামুস অবস্থা আছে না আর প্রিয় ছাড়া মসজিদ থেকে বের হবে না বিশেষ প্রয়োজন বলতে আহ পেশাবায়খানা গোসল বা খাওয়া দাওয়া বা হয়তো এমন হয়ে গেলো অসুস্থ হয়ে গেল ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এমন যদি জরুরি যেটা না করলে না তাহলে সেটা করতে পারবে এছাড়া নর্মাল কোনো প্রয়োজনে বের হবে না যা আমরা শুনলাম সেও যা আমরা আমুল করবো আল্লাহ আমাদেরকে তফফিক দান করেন আকুলকাফর আসসালাম নবী আলহামদ ওলা আলী ওসাহিনালামালাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর জানতে চান संक्रमार आलोचना पर्दा जान से आदर्श नीतिमाल मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल सब चेबजनक सर्वोच्च मुनाफा दी कुरान